সাহল রাজিয়াল্লাহ আলান হতে বর্ণিত তিনি বলেন আমরা নাবিজ সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে জুমুয়ার সালাত আদায় করতাম অতপর দুপুরের বিশ্রাম ও হালকা নিদ্রা যেতাম